আবদুল্লাহ ইবনু মাসুদ রজিল্লাহ তাল্লান বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর সঙ্গে জিহাদে অংশ নিতাম কিন্তু আমাদের কোনো কিছু ছিল না সুতরাং আমরা রসুল্লাহ সাল্লামের কাছে বললাম আমরা কি খাসি হয়ে যাব তিনি আমাদের এ থেকে নিষেধ করলেন এবং কোনো মহিলার সঙ্গে একটি কাপড়ের বদলে হলেও বিয়ে করার অনুমতি দিলেন এবং আমাদেরকে এই আয়াত পাঠ করে শুনালেন। অর্থাৎ ওহে ইমানদারগণ পবিত্র বস্তুরাজি যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেগুলোকে হারাম করে নিও না আর সীমালঙ্ঘন করো না অবশ্যই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরাল মাইদা আয়াত নাম্বার সাতাশি